আয়সা রদাহ তো আল্লাহ তিনি বলেন আবু হুজাইফা রদাহ উহ ইবনু উতাহ ইবনু রাবিয়া ইবনু আবদে শামস যিনি বদরের যুদ্ধে রসুল্লাহ সাল্লা সাল্লাম এর সঙ্গে উপস্থিত ছিলেন তিনি সালিমকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেন এবং তার সঙ্গে তিনি তার ভাতিজি ওয়ালিদ ইবনু উতবাহ ইবনু রাবিয়ার কন্যা হিন্দাকে বিয়ে দেন সে ছিল এক আনসারী মহিলার আজদকৃত দাস যেমন জায়দকে নবী সাল আল্লাহ সাল্লাম পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন জাহেলি যুগের রীতি ছিল যে কেউ যদি অন্য কোনো ব্যক্তিকে পালক হিসেবে গ্রহণ করত তবে লোকেরা তাকে ওই ব্যক্তির পুত্র হিসেবে ডাকত এবং মৃত্যুর পর ওই ব্যক্তির উত্তরাধিকারী হতো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করলেন অর্থাৎ তাদেরকে অর্থাৎ পালক পুত্রদেরকে তাদের জন্মদাতা পিতার নামে ডাকো থেকে তারা তোমাদের মুক্ত করা গোলাম সুরা আহজাব আয়াত নম্বর পাঁচ এরপর থেকে তাদেরকে পিতার নামেই শুধু ডাকা হতো যদি তাদের পিতা সম্পর্কে জানা না যেত তাহলে তাদেরকে মাওলা বা ভাই হিসেবে ডাকা হতো। তারপর আবু হুজাইফা ইবনু উদ্বাহ রদিল স্ত্রী সাহলা বিনতে সোয়েল ইবনু আমুর আল কুরাইশি আল আমিরি নবী সাল্লা সাল্লাম এর কাছে এসে বলল হে আল্লাহ রসুল আমরা সালিমকে আমাদের পুত্র হিসেবে মনে করতাম অথচ এখন আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তো আপনিই ভালো জানেন এরপর তিনি পুরা হাদিস বর্ণনা করলেন